আলা بصيرة انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين السلام عليكم ورحمه আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিহসালাম সমস্ত প্রশংসা তারিফান উবহন উত্তর মুম একটি ইসলামিক সাহাবাই করাম তাবেইন তাবে তাব আইমাই মুস্তাহিদিন সহ কেয়ামত পর্যন্ত যারা দিনে হকের ওপর প্রতিষ্ঠা থাকবে তাদের ওপর সম্মানিত এলাকাবাসী সম্মানিত উপস্থিতি আজকে এই যে ইসলামী সম্মেলন এটা কোনো সাধারণ সম্মেলন নয় এটা কোনো সাধারণ কোনো ইসলামী জলসা নয় ইনশাল্লাহ তালা আজকের এই প্রোগ্রামও কোনো আন এবং সন্না থেকে আলোচনা করা হইব কোর আন এবং হাদিস থেকে আলোচনা করা হইব কোনো আজগবি কিচ্ছা কাহিনী দেখা হইত নয় অন্যান্য আমরা এখন ওয়াজার সিজন ছিলেনি আমরা দিন দারিতা আমরা ফরেজ গাড়িতা আমরা ইবাদত করার প্রবণতা বাড়ছে না কমছে সামাজিক সামাজিকভাবে একজন রাজনৈতিক সম্পর্ক দৃঢ় হয়েছে না বিচ্ছিন্নতা সৃষ্টি বিচ্ছিন্ন হইতে হইতে বিচ্ছিন্ন হইছি এখন আপনার দাড়ি দেখলে বুঝতে পারি আপনি কোন দোলর আপনার টুফি দেখলে বুঝতে পারি কোন আপনার পাঞ্জাবি দেখলে আমি বুঝতে পারি আপনি কোন কারণ এখন বিচ্ছিন্নতা ওলা হয়েছে যে বিচ্ছিন্নতার লেভেল হয়ে গেছে যে অমুক দলর ও টুফি অমুক দলর ও ঐ লেবাস অমুক কাটিং দাড়ি অমুক দলর ওই তান লেবাস আর বাকি তো ওয়াজ মাহফিলও আলাদা আছে বিভিন্নতা আছে তো অতচ আল্লাহ সুখ হানা তাহা সবে আমরা এক আল্লাহর কথা কই সব ওয়াজ মাহফিল খার কথাও হর হর এক আল্লা কথা হর এক কোরানোর কথা হর এই কোরআন কথা সব জায়গায় যে এই কোরআন এক থাকো এক ওসুলের কথাও হর আমরা যদি আল্লাহ এক হইন আমরা যদি নবী এক হইন আমরা দিন যদি এক থাকে তাহলে আমরার মাঝে অত মতো এবং। এই মতবিরোধটা কিয়া উত্তরণের উপায় কিতা আমরা এটাতে গিয়া উত্তরণ এই যে এখতলাফ এই যে মতবিরোধ আমরা দেখি আর জান্নার্গেট হইল কি জান্নাত কিন্তু এই জান্নাত কিলা দেতাম কিলা গিয়া জান্নাত বসতাম ইনশাল্লাহ এই সম্পর্কে কিছু দিক নির্দেশনা আজকের এই মাহফিল থেকে দেওয়া হইব আজকে আমার যে আলোচ্য বিষয় হইল গিয়া আলোচ্য বিষয়লিয়া সব কথা আমি আপনাদের সামনে করিম সত্যি একটা আয়াত করছি ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু ভূমিকার কিছু আলোচনা হইব তারপরে আমার মূল আলোচনা আমি যাইবো ইনশাল্লাহ আল্লাহ সুবহানিও না আস্তান হো তার মাঝে মানে কোন গ্রহণ করে কোনখান রে উত্তম তার আস্তানা হো উত্তম টারে গ্রহণ করে একজন মুসলিম ব্যক্তি দৈনিক নামাজ ফোলাগে সত্র রাখাত নামাজ পড়তেও হইব সত্র রাখাত যদি নামাজ না ফলেন তাহলে কোনো ব্যক্তি মুসলিম হিসেবে গণ্য হইত নাই আসাবে রসদাল্লাম রসুল্লা ইসলামের সাহাবি সাহাবাগলে নামাজ ত্যাগ করার এই ইসলাম ত্যাগ করা মনে করতাম একজন মুসলিম ব্যক্তি দৈনিক তার রেজিস্টারের খাতার যদি নাম তাক্ত হয় যে মুসলিম তাহলে তারা দৈনিক শত্রুরাখাত নামাজ ভর্তি বইব ফরজ সত্র রাখতে নামাজ ভর্তি বইব তাহলে এই সত্য পরিচালিত করো তুমি আল্লাহ সুবাহ এই আয়ত সুরাজ নম্বর সুরার আঠানা যে যারা শুনবো মনোযোগ দিয়ে সহকারে আর মানব উত্তমটারে মানব কোনটারে উত্তম তারপর বুদ্ধিমান আর সালাক মাঝে পার্থক্য হইল গিয়া যে বুদ্ধির মাঝে মিথ্যা থাকে না কিন্তু সালাকের মাঝে মিথ্যা থাকে আল্লাহ সুবাহ কেন কইসন যে এরা ওইল কি বুদ্ধিমানা গীতা করছে সব কথা হনছে আর উত্তমটা গ্রহণ করছে সামনে আমরা এই প্রোগ্রাম রেকর্ডিং আমরা এই প্রোগ্রাম লাইভ আপনি ইসলামিক সিলেট পেয়ে যাররা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাকিয়া আপনি বাড়িতে দেখতে পারবা এই প্রোগ্রাম না ইয়া যে আমরা কিতা আলোচনা করি আর এটা রেকর্ড থাকবো এই কারণে আমরা আন থেকে আলোচনা করবো হাদিস থেকে আলোচনা করবো কিন্তু ইচ্ছা কাহিনী আমরা কইতাম নাই আমরা বাড়ি থেকে এর দায় না যে আমরা নিজের দিকে ডাকবার লাগি আমরা দলের দিকে ডাকবার লাগি আমরা কোনো ব্যক্তির দিকে আহ্বান করবার লাগে আমরা বাড়াইছি না আমরা বাড়াইছি এই বিশ্বাস লইয়া যে আল্লাহ আমান সুবাহ আল্লাহ তার চেয়ে উত্তম সার কথা যে মানুষের আল্লাহর দিকে আহ্বান করে এই মাহিল থেকে আমরা আল্লাহর দিকে আহ্বান করবো আমরা কোনো ব্যক্তি দলের দিকে আহ্বান করতাম নাই আমরা ব্যক্তি পূজা দল পূজা করবার লাগে বাড়িতে কি বাড়াইছি না আল্লা সুবহানা আমরা আওয়ারে বোয়ারে খবর সম্মানিত উপস্থিতি সিরাতিমাই সঠিক পথে যদি আমরা সুলতান একজনের ইবাদত করতে সেই নিয়ে লাগে আল্লাহ সুবহান আল্লাহ সুবাহর ইবাদত করতেবো আমরা নামাজ পড়ে খার লাগি একটু আগে সালাদ রয়েছে নিখানে আমরা সালাদ খার লাগে পড়ছি আমরা সিয়াম লাগি রাখি মোহাম্মদ রসুল্লাহ কর্তা আল্লাহ কর্তা আমরা দেখাই কিভাবে আল্লাহর ইবাদত করতে হইবো আল্লাহর ইবাদত করতে হইব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত আল্লাগে আর শরিক করা যাইতো না এই কথাটা আমরা সবর ফাইল কই ইহ নাই ইতালা আল্লাহ আল্লাহ করবো আর কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হইব হার তরিকায় বুঝলেন নাকি দিনের তরিকায় বাপদাদার তরিকায় হার তরিকা করতে হইব মোহাম্মদ রসুল্লা সাল্লা তরিকা তরিকা হারটাই তৈবো কোন বুজুর্গামলারে কেছেন খাম শুরু করবার লাগিয়া আপনার বাস দারও কেন ফাঁকনা বাস দেখিয়া খাট বেটা বেটা আপনি গেছেন বাজারও বাজার থেকে দেখছেন খাটে লিসে তা বাস সবটি পাকনাটাও কাছে খাসাটাও কাছে খরিলও কাটি খরিল খরিলও কাটি ফেলাই দিছে খাম খুম করছে না বেশি করছে খাম বেশি করছে আপনি কুছি না বেজার কে না বেজার আপনি খাম বেশি করলো বেটার মেহনত বেশি করছে গাম বেশি পালাইছে কিন্তু আপনি বেজারখানে আপনি বেজারে যায় আপনি মালিক আর এই বেগটাই লোক খামলা খামলায় সার কথা মতো খাম করতো মালিকর কথা মতো মতো না কাম করে তার মন মতো না হওয়ার কারণে বিকেলে মালিক পয়সা দিতে আপনি মালিকা দিতে সময় কীটা করা তার পয়সা দিতেছে ইরা না এখন বিচারব ইরা আর আমার ক্ষতিপূরণ করিয়া দিয়ে যা আল্লা আমরা সৃষ্টি করছেন আল্লাহ আমরা জীবনীর কাছে আছে উত্তম নমুনা আল্লাহ সুবানের ভালোবাসনি আল্লাহারে ভালোবাসা আমরা সবাই ভালোবাসি নি দাবিও করতাম পারি কিন্তু আল্লাহারে ভালোবাসলে আল্লাহ শর্ত লাগাইয়া যে তোমরা যদি আল্লাহারে ভালোবাসো তাহলে বিহু নি আমি মোহাম্মদ অনুসরণ করো আজকে ফা বিহু নি আমার আমরা জুর্গানের দিনে অনুসরণ করো আমরা মুরব্বী অনুসরণ করো অথচ রসদ সাল্লাহ আল্লাহামে আল্লাহ কোরআন হইরা মানে অনুসরণ মহম্মদালামের অনুসর ইহবুল্লাহ মহম্মদাল্লা যদি আপনি অনুসরণ করেন মহম্মদাল্লামরিকায় যদি আপনি ইবাদত করেন মহম্মদাল্লামের তরিকায় যদি আপনি করেন মহাম্মদায়ন মোহাম্মদ সাল্লাহামের তরিকায় যদি আপনি নামাজ পড়েন মোহাম্মদর তরিকায় যদি আপনি উজা রাখুন মোহাম্মদ সাল্লা তরিকায় যদি আপনি হজ করেন তাহলে আল্লাহ আল্লাহ ভালোবাসবা শুধু ভালোবাসা আল্লাহ সুবানো অমাফান সম্মানিত উপস্থিতি যে আমরা অনুসরণ করতাম হারে মোহাম্মদ রসুল্লাহিস্লাম রে আমরা এই মাহফিলটাকে আমরা আহ্বান করি আর এখনো যারা আশেপাশে আছেন তারারে আহ্বান করি আর আপনারা অক্কা এই মহতি অনুষ্ঠান কারণ এই অনুষ্ঠানে আমরা দেখি আর না কিন্তু এই অনুষ্ঠানরে বেষ্টনী আসেন মালাইক আকলে ফেরস্তা আঁকলে রসুল সাল্লাহ আলাইসাল্লামে কইসেন যেখানে জিকিরের মাহফিল হয় জিকিরের মাহফিল আমরা জিকিরও বুঝছি না আমরা জিকির মনে করছি যে কোরআন দেখিয়া কুরআন তেলা তৈল জিকির নামাজি জিকির আপনার প্রত্যেকটা ইবাদতি জিকির একটা জিকিরের মাহফিল যেখান আল্লাহর কথা আলোচনা করা যেখানে সুন্দর কথা আলোচনা কর্লার ইবাদতালে আমরা জিকির বন্ধ করা জিকির অথচ এটাই আমি একটু পরে আলোচনা করি আর যে এই জিকির সার তরিকায় এই আল্লাহ তো আমরা আলোচনা করি আর সম্মানিত উপস্থিতি তো এই মাহফিল করিয়াছেন মালাই কাকলে এবং আপনি আমি যখন দিন আমরা এ অন্য করে সন্তুষ্ট করবার লাগিয়ে আমরা এইখানে দিন হিখবার লাগিয়েছি ইসলাম হিখবার লাগিয়েছি সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহানে খবর খরু আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ এইভাবে কোরআনুল করিম অসংখ্য জাগাত আল্লাহ সুবাহ আমরা দেখি পঁয়ষট্টি নম্বর আহতর মাঝে আল্লাহ সুবহান তোমার রবের শপথ যে তারা ইমানদার নাই খারা ইমানদার নাই শপথ খা ফালা ওর্বিক তারা ইমানদার নাই যে তারা যতক্ষণ পর্যন্ত যে বিষয় লইয় যে বিষয় লাইয়া তারার মাঝে বিবাদ লাগছে মাইল লাগছে এখতলাভ লাগছে অন্ধ হইতায় ইটা হলে যে ইসলামের যে কোনো বিষয় লেখা একফ লাগে তাহলে বিচার মানতেই বলবো মোহাম্মদুরস্লা যতক্ষণ পর্যন্ত না বিচারক হিসাবে না মানছে ততক্ষণ পর্যন্ত তারা গীতা করছে না তারা এবং খালি মোহাম্মদাম ন্যায় বিচার মানলে হইত ফা দিচ্ছেন এই ফসলা মানিয়ে নিতেই প্রশান্তরিত এই ফেসলার এগেনস্টে কোন অভিযোগ উদযাপন করা যাইত নয় সূরা নিশা ফ্টি নম্বর আয়াত নম্বর সুরা পঁয়ষট্টি নম্বর আয়াত আলাহ সুবহান যে কোনো বিষয়ে যদি মতবিরোধ লাগে মত পার্থক্য দেখা দেয় তাহলে আল্লা সুমান হতে আল্লাহরা আল্লাহ এবং রসুলের কোনো আদেশ করলে কোনো ইমানদার পুরুষ এবং ইমানদার নারীর সে বিষয়ে ভিন্নতা করার কোন এখতিয়ার নাই ফর্দার আরে যে মা বইন অকল আছেন তান্তান সম্পর্কে এখন আয়াত আইসে তাই কামকাজ বালাই এখন ওয়া জুন তৈব তাই আসেন যে পুরুষরা তেন খালি রান্ধিরা আর এসে দেখা যায় তেন তাই অথচ বাচ্চেন্টের লগে বেশি সময় কাটায় সন্তানের লগে বেশি সময় খাড়া খাটায় মাটায় ইসলাম তারা ইতা ইতা মসজিদে ইতাওয়ার্তা নাই অথচ যদি সৌদি আরবের প্রত্যেকটা মসিদে গেলে দেখবা মহিলা হলোর বাবুল মিশা আলাদা আছে রসুসাল আমার আমরা দেশ থেকে অনেক মহিলা হল হজে যায় হজ কিয়ালে এমন মুসিবত পড়েন কারণ জামাতে গিলাম নামাজ পড়তে হবে তারা জানেন না তে হইব জানে না তিনটা কাজ সালাম বিরে গোলে হে তো হইস না আবার ফোড়েন সব ঠিক কারণ এখানে হিসেবে না এই চর্চা আমার দেশে নাই আমরা এসে মার্কেটও যাব মহিলা হলোর যাইবার জায়গা আছে মহিলা মাজার কিয়া মাজার পূজা করবার জায়গা আছে বিভিন্ন জায়গা বিহা দিলা পেন্ডল আছে আলাদা ব্যবস্থা আছে জায়গা আছে আমার বাংলাদেশের সবথেকে বড় যে মসজিদ হেড মসজিদ যেটা এখন বায়ুল মুমে সেই কারণে নামাজের ব্যবস্থা আছে অথচ সিলেট বিভাগ দেশে বিদেশে তখন আপনার ই এলাকার মানুষ এলাকার দ্বিতীয় লন্ডন আপনি লন্ডনও যাচ্ছ লন্ডন ও মসজিদ হলো মহিলার ব্যবস্থা আছে আপনি মিডিল ইস্টে তখন এই দেশের মানুষ এলাকার মানুষ সকল অনেক মানুষ মিডিল ইস্ট এখন না মিডিল ইস্টে মহিলা হলো নামাজের ব্যবস্থা আছে অথচ আমরা মহিলাগুলো মসিদে যাইবার ব্যবস্থা করতাম পার্সি না তবে মাসা আল্লাহ মার্কেটও আমরা ঠিকু ইদর মার্কেটে তারা চেলায় যাওয়াও যায় না তাহলে সময় তাহলে এই আহতের মাঝে খা এবং আমরা অনেক বক্তা হল আছেন তারা দেখুন যে একগুড়ো মানুষ বার হয়েছে তারা বেটিন ধরে মসজিদের নেইয়া তারা বুক করতে চায় এ বক্তা হলো খানা যে তারা দেখে নানি যে মার্কেটে যাইরা বেটিনী তার বিরুদ্ধে কোনদিন খুঁজে মার্কেট ভেড়ি যাই এটা বুক কররা না মসজিদ গেলে বুঝিনি বুক করবা মসিদ যদি আমার মা বোন যায় তাহলে কিলা যাই বা তারা ফোর্দা করে যাইবা তারা ইনো আল্লাহ করে যাই আমরা যখন মুসলমানরা যখন যাই আমরা বাজার যা যাই মসিদ যাই না মসজিদ বাহা হামল দিয়া যায় মসিদ টুফি দিয়া যায় মসিদ উজু করিয়া যায় আর তারা ঘর যে মশিদ গেলে বুঝি মানুষের বুক করব না তারা অথচ আজান হয়েছে না মাঝত দিব আজান লাগিয়া সম্মানিত উপস্থিতি তা আল্লাহ সুবাহুড করছেন আল্লাহ সুবাহ যে কোন অর্ডার করলে কোনো আদেশ করলে তাহলে সেই ব্যাপারে নাই যে নারী পুরুষ হক ভিন্নতা করার আল্লাহ এরপরে বঞ্চিত হইলো সে গুমরা হইগেল আপনার তরিকা আপনার সারিদিলে গুমরা হইতা নাই আপনার বাপদাদার তরিকা ছাড়লে গুমরা হইতা নাই আপনার সমাজের তরিকা ছাড়লে গুমরা হইতে যদি আল্লাহ এবং আল্লাহ যদি ফজ অস্বীকার করেন এই অমান্য করলো সে প্রকাশ্য পথে বষ্ট গেল আল্লাহ সুবাহ আমরা হেদায়তের পথে পরিচালিত করুক কা আমরা থেকে হেফাজত করুক কা সম্মানিত উপস্থিতি এই মর্মে আমরা যদি আরো দেখি সুবাহ হে তুমি যারা ইমান আনছ তারা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আর আমরের আনুগত্য করোল আমর বলতে আমর মানে যে পারে হত্যা করতে পারে এই অলিল আমর অলিল আমর রাষ্ট্রভাবে এক ইসলামিক বিশেষজ্ঞ আলেমরাও অলিল আমরের মধ্যে অন্তর্ভুক্ত তবে অলিল আমরের মূল অর্থিয়া যে যারা শাসক যারা বিচার করতে পারে বিচার ফাইসলা যারা করতে পারে আল্লাহ সুবানের দিকে তোমরা আল্লাহ এবং কিয়মতের দিবসের যদি প্রতি বিশ্বাসী থাকো তাহলে তোমরা ফিরিয়া যাই ভাই কারণ এটাই এবং পরিণতির দিক দিয়ে যদি কোন বিষয় মতভার্থক্য লাগি যায় জামাই এখন হইরা বউ এখান হইরা চেয়ারম্যানে এখান মেম্বার এখান হইরা গাওয়ার দুই ভাগ গেছেন যে কোনো বিষয় লাইয়া এটা যদি ইস্তামের বিষয় হয় তাহলে ফিরিয়া যাইতেই আল্লাহ আল্লাহ রসুলের দিকে যদি আল্লাহ আমরা আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপরে থাকি যে আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপরে বিশ্বাসী হইব সেই ফিরিয়া যাইব আল্লাহ আল্লাহ দিকে আর যে প্রকাশ্য প্রতষ্ট হইয সে আল্লাহ আল্লাহ রসুলের কথা মানতে রাজি হইতো নাই আল্লা সুবাহ কোরআনি কেন অন্যত্র হইরা যে কাফেরদের বৈশিষ্ট্য হইরা যারা অস্বীকারী তাদের বৈশিষ্ট্য হইতে গিয়ে আল্লাহ সুবাহইরা বাপদাদা রাস্তার তারা বাপদাদায় এখনো আসিল না এবং তারা সঠিক রাস্তার আসিল না অন্যান তারা জানত না এবং তারা সঠিক প্রাস্তার উপরে আসিল না আল্লাহ এবং আল্লাহ নসুলের দিকে আহ্বান করার পরে আপনার বাপদাদার দোয়াই চলতো নয় সমাজের দোয়াই চলত নয় বেশিরভাগ আল্লাহ এবং আল্লাহ আল্লাহ এটা রসুল ইসলামের কথা কিনা না যে কই আল্লাহর কথার অর্থ দিছে সে রসুলের কথার অর্থ বদলাই দিছে উপস্থাপনা করতে সময়ে হে কিনি কারচুপি করছে এটা আপনি চেক করতে পারেন যদি আপনার কাছে প্রমাণিত হয়ে যায় কথা এটা কথা প্রমাণিত হওয়ার পরে আপনার দায়িত্ব হইবা বৈশিষ্ট্য ইমানদারদের বৈশিষ্ট্য হইলো তারা কি তা হয় স্বামী না হুনলা বঙ্গ মানলাম প্রমাণিত হওয়ার পরে আপনি কইতে হইব হুনলা বমু মানলাম আপনার ফসন্দ হইলে ওক না ও ফসন্দ হইলো মানতে হইব না হইলো মানতে হইবো আপনার বিরুদ্ধে আল্লাহ সুবাহ সুরা আনফাল আট নম্বর সুরার ছয়চাল্লিশ নম্বর আয়তাল আল্লাহ সুবাহ যে আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মান্য আল্লাহ সুবাহ হইরা যে তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো আর নির্দেশ মান্য করো যদি তোমরা কি তাহলে কাপুরে তোমরা প্রবাব যাইব গিয়া তোমরা কাপুরে সই এবং তোমরা প্রবল যাইব গিয়া এর ফলে আল্লাহ সুবাহ তোমরা দৈর্য দারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসো যখন আল্লাহ এবং আল্লাহ রসুলোর কথা মানবার লাগে আপনাকে কইবা তখন যারা কতদিন থেকেই তারা তাদের নিজেদের প্রভাব প্রতিপত্তি আইছে। নিজেদের ধর্মরে দিনরে ইসলাম তারা নিজেদের ব্যবহার করছে সেই সব মানুষগুলা তখন নিরব্যই রইব সেই সব মানুষগুলা কি নিরব্যই রইব আপনি যখন ইসলামিক প্রোগ্রাম করিবা কুরআ প্রোগ্রাম কইবা দেখা যাইব পাল্টার একটা প্রোগ্রাম হইব এখানে কিভাবে বাড়ার বাধা সৃষ্টি করা হয় এখানে গেলে গুমরা হয়ে যাবে গেলে নষ্ট হয়ে যাবে এখানে গেলে মানুষের তোমাদের পোত নষ্ট করে এই ছাড়া এরা তো কোরআন মানে না এরা হাদিস মানে না এরা ইসলামের কথা কইতো না কি কারণ মানুষ যদি এই তাহলে মানুষের রাস্তা আমানতার মানুষ সেই ব্যক্তিরে তারা কীটা করছে কইসাদ যাই না এত ফাগল গেছে এর কাস গেলে তুমি মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহাম যদি এই ধরনের উপবাদ দেওয়া হয় তো আজকে যখন আপনি আল্লাহর কথা কই পার কথা কহবা তখন এই উপবাদ আপনারা সৃহ্য করতেই আল্লাহ সুবান হয় তাহলে এই আয়তের যে তুমি যখন আল্লাহ এবং আল্লাহ রসুলোর কথা মানবায় আর তুমি যদি মান্য করো তাহলে তুমি দেন করবা যদি এটা যদি সারি দাও তাহলে তুমি দেখেন বিবাদে লিপ্ত হয়ে যাবাই এটা তুমি দেখ বিবাদে লিপ্ত হইয়া যদি বিবাদে লিপ্ত হয়ে যাও তাহলে তোমরা কীতা হইব তোমরা কাপড় তোমরা যাইব আর এই অবস্থায় তোমরা কিতা করতে হইব ধৈর্য ধারণ করতে হইব হক থাকতে কারণ যারা দৈর্য ধারণ করে তারার লাগে আল্লাহ সুবাহ তারারে কীতা করেন তার সাথে আছেন। সম্মানিত উপস্থিতি আমরা ধৈর্য ধারণ করিয়া হক রুফে লাগিয়া চেষ্টা করতে হইব আল্লাহ সুহান দান করুম আমরা যদি মোহাম্মদুর রসল্লা অনুসরণ করি তাহলে ফায়দা কিবো আল্লাহ সুবাহ সুরাত জিন্তর নম্বর সুরাতম্বর আয়ত কইছেন যে যারা আল্লাহ এবং আল্লাহ রসলোর কথা মান্য আল্লা সুবাহা তাল্লাহ তারার লাগিয়ে কি তা রাখবা তারারে জান্নাত দিবা আর যে যারা আল্লাহ এবং কথা অমান্য তারার জাহান্নাম প্রস্তুত করে রাখছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যদি অমান্য করেন তাহলে কিব কোন দিকে সম্মানিত উপস্থিতি আমরা দেখি আল্লা সুফহান করিম মাঝে কাফেরদের বৈশিষ্ট্য কইতে গিয়া কইরা যে কিয়ামতর দিন কাফেরদের যখন মুখরে উলট ফালট করাইব মাঝে সুরা আহজাবর তেত্রিশ নম্বর সুরার আয়ম্বর আয় পর্যন্ত আল্লাহ সুবান করছেন এই বিষয়ে আল্লাহ সুবাহাল যখন আগুনের মাঝে তখন তারা কিতা হইব জানেননি হইব তখন তারা যে ইয়া আল্লাহ ইতানা আতাহসুল আহ আমরা যদি আল্লাহ মানতাম রসুল মানতাম رسولانا سا داتھ لکلے مانچ لہ ہم دنیا تک لیڈر مانچ মাসলাম আমরা আমরা মুরব্বীক লোড়ে মানছি তারা আন্ডারে কিটা করছে পদোবস্থ করছে আমি খুব আনতে আপনি কি দেখবা তেত্রিশ নম্বর সুরা ছয়ষট্টি নম্বর আয়াত থেকে আষট্টি নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবাহ এই বিষয়ে লাই আলোচনা করছেন এবং তারা সেদিন হইব যে তারা তো আমরা লিডার হকলেন কিন্তু এই দ্বিগুণ শাস্তি লাগি দাবিও করিও। তারা নিজেরা তারা শাস্তি লাগিয়ে বাস্তবায়িত নয় কারণ তারা তো অলরেডি কি করছে তার হেদের কথা হনিয়া গুমরা হইছে পথভষ্ট হয়েছে ভুল পথে চলছে সম্মানিত উপস্থিতি এতেও আমরা সচেতন থাকতে হইব অনুশালন করলে আমরা জান্নাত লাভ করতাম ফারব এই মর্মে কোরআন করিম বিভিন্ন আয়তে আলোচনা করা হয়েছে নিসা নিশা চার নম্বর সুরার তেরো নম্বর আয়তে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে আর চাল্লিশ নম্বর সুরার সতেরো নম্বর আয়ত আল্লা যে যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করব তারা আল্লাহ সুবাহ করবা যে জান্নাত যারা পৃষ্ঠ প্রদর্শন করবো যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানত নয় তারা লাগিয়ে যন্ত্রণাদক শাস্তির কথা কইস অন্য আয়ত আল্লাহ সুবাহ সুরা নুর চব্বিশ নম্বর সুরার বা নম্বর আয়ত আল্লাহ যে আল্লাহ এবং আল্লাহ রসুলোর আনুগত্য করবো এবং আল্লাহরে বই করবো সে শাস্তি তা কি বাঁচিয়ে দেব এবং এরা হইব কৃতকার যে এরা হইব গিয়া সফল কাম কামিয়াব হইব সম্মানিত উপস্থিতি এতব হইব আমরা সচেতন আমরা সজাগ থাকতে হইব যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল্লের ফতে চলতাম এতক্ষণ যে আলোচনা করলাম আমরা আল্লাহর ইবাদত করতাম রসুল সাল্লাহসাল্লামর তেরিকা করতাম বসুল্লাহাম অনুষ্ঠান করতাম এই বিষয়ে আপনাদের কোনো একতলাফ আছে খারা যদি এই বিষয় লইয়া এক থাকে একটু আতরে হোক যে এই বিষয় লইয়া কোন এক্তেলাভ আছে আলহামদুলিল্লাহ কোনো একতেলাভ নয় সম্মানিত উপস্থিতি আমরা আলোচনার উপরে প্রশ্ন করার সুযোগ আছে আপনি আলোচনার শেষে লিখিতভাবে আপনি প্রশ্ন করতে পারবা যে আপনি প্রশ্ন আমরা ফাটাইতে পারবা যে এই আমরা জানতাম সেয়ার আমরা এইখানে দায়িত্বশীলরা আছেন তারা আপনার প্রশ্নটা আল্লাহ রসদ সাল্লাহাম আনুগত্য করতে গিয়া করলে আমরা কিন্তু সফল কামইমু আল্লা সুবাহ অন্যত্র হইলা রবর ফ যেটা নাজি লাইছে এটার অনুসরণ করো ওলা আউলিয়া আউলিয়া সর্বদা শব্দ শব্দটা কোরআন হয়েছে ওলা অনুসরণ করিও না মানিও না শব্দটা করানো হয়েছে আপনারা বুঝেন আউলিয়া আই অলিয়া দেশ হইল আল্লাহ সুবান রবর ফক তাকে আরাফ। তিন নম্বর আয় আল্লাহ অনুসরণ কর তোমার ফ্ক থাকি এইকিয়া আল্লাহ এটা প্রত্যেকটা হরফ পড়লেটা নাকি আসে দশটা করে নেকি আছে আপনি যদি বুঝিয়া ফোনে তাহলে আরো ভালা কিন্তু বুঝিয়া না বুঝিয়া ফোনে তাহলে দশটা নাকি পাইবা প্রত্যেকটা আলিফলাম ত্রিশটা নাকি পাইবা সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল্লাহ ইলেকশন করিয়া নাই নবী সিলেকশন করিয়া নাই নবী ইবাদত করিয়া নাই আল্লাহ সুবাহ যারে ইচ্ছা তারা নবী মনোনীত করেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী লাগিয়া এবং সর্বশ্রেষ্ঠ নবী লাগিয়া মাহমুদ রসুল্লাহাম মহাম্মদুরসাল্লা সাল্লা সাল্লামে নিজে থেকে কোনো কথা কইা না যা কিতা আল্লাহ তাকে কইতা আল্লাহ এবং নম্বর আল্লাহ যে না কইন আল্লাহ থেকে আমার মা উজিলা ইলাইকুম তোমার রবর ফকতা যেটা সেটার অনুসরণ করো রবর ফাকে কোরআন সেই অনুসরণ করো বা হাদিস সেটার অনুসরণ করো যে আউলিয়া মানি অনা বাপদার মানি অনা সমাজ মানি না। তোমরা বেশিরভাগ কথা মানি অনাটা কইসিনা আপনি পুরো বক্তব্য আমরা বাপ দাদার কথা যদি কুরান আদিসের লোক মিলিয়ে মানতে আপত্তি আসে কুরআের লোক যায় বাপদাদার কথা মুরব্বরে বেদী মাফ করবা একটু সামনে দেয় ককা জেজাকাল্লাহ আল্লাহ উত্তম প্রতিদান দান করুক আমরা দাদার কথার লগে যদি কুরআ আদিসের কথা মিলি যায় মানতে আপত্তি আছে না আমরা যদি সমাজের লোকের কোরআনাদিস মিলিয়ে যায় মানতে আপত্তি আসে আমরা রাষ্ট্রের লোকের কোরআনাদিস যদি কথা মিলিয়ে যায় তাহলে মানতে আপত্তি আসে রাষ্ট্রের কথা মানতে আপত্তি নাই বেশিরভাগ মানুষের কথা যদি লগে কোরআনাদিসের আছে। না আপত্তি নাই কিন্তু যদি বেশিরভাগের কথা বাপদাদার কথা সমাজের কথা রাষ্ট্রের কথা কোরআন এবং সন্ন্যার লোক যদি বিরোধ লাগিয়ে যায় তখন কোনটা রাস্তার কোনটা সার্তা কোনটা রাখতে হইব কোরআনিকা অন্য আয়ত আল্লাবান বেশিরভাগ মানুষের কথা চলো তাহলে আল্লাহ রাস্তা গুম রয়ে যা আপনার দেশে বেশিরভাগ ঠিক বা মেজরিটি আল্লাহ কত কষ্ট হয়ে যায় ভুল পথে যাইবাই বেশিরভাগ সত্যের মাফাটি নাই বেশিরভাগ সত্যের মাফাটি নাই আল্লাহ সত্য আল্লাফালিয়ান যার ইচ্ছা মানো যার ইচ্ছা অস্বীকার করো আল্লাহর পক্ষার লাগে আল্লাহ সুবান সম্মানিত উপস্থিতি এতে মোট কথাই লাগিয়া আমরা আল্লাহর ইবাদত করতাম মোহাম্মদ রসুল্লা সাল্লা তরিকা করতাম আমরা আল্লাহর ইবাদত করতাম রসুল্লাহামের তরিকায় সব থেকে সব থেকে বুঝছেন রসুলের তরিকা সব থেকে রসুলের কথা রসুলের তরিকা মানছেন কয় নাম কইতে পারবা খারা মানছেন কিছু মানসাহ সব থেকে বালা করি মানছেন আপনারা যে কোরআন এবং হাদিস সব থেকে সব থেকে খারা আমরা বড় হুজুরে হুজুরে ছুটো হুজুরে আমরা বাংলাদেশের মানসে ইন্ডিয়ার মানুষে পাকিস্তানের মানসে সৌদি আরবের মানসে হারা বুঝছে সব থেকে বালা বুচ্ছেন যারা তারা হাবাই রি আল্লাহন হাজমাইন আল্লাহ তারা রেসম রাধি আল্লাহন হোক সুভান আল্লাহ আজমাইন তারা সব থেকে সব থেকে সঠিক ভাবে সুন্দর এবং কুন আমল করছেন এই আমরা জুম্মার খুদ্ একটা বক্তব্য আরবিতে আমরা শুনতে শুনতে অনেকক্ষণ মুখস্ত হয়ে গেছে খাইরুল করুন কারণ সুমলাজি নেই নাহম সুমালাজি নাহম সর্বোত্তম যুগ এলো আমার যুগ তার পরবর্তী যুগ তার পরবর্তী যুগ তারা যেতম করছেন তারা যে মরার পরে মরা মাংসেন সহাব ওলা ফাটাই দেইব না আমরার তরিকা ফাটাই এই শ্রেষ্ঠ মানুষগুলা তারা যেভাবে সেইভাবে আছে আল্লাহ সুবান ইমানদার লাখানোর আন যখন নাজিল তখন ইমানদার খারা আসলা সাহাবাই কেরাম তারা লাখান ইমান আনতে হইব আল্লাহ সুবান একশো ফোন নম্বর আয়ত হয়েছেন সেদিকে অগ্রসর করা হইব অনুসলিহি জাহান নাম তাদেরকে জাহান নাম ও নিক্ষিপ্ত করা হইব তাহলে আল্লাহ সুবাহের বিরুদ্ধে চারণ যারা করছে এবং মুমিনদের রাস্তার বিপরীত চলছে আপনার খালি মানুষ বড়লা আপনার গ্রুপ ও মানুষ ওর আপনা খালি দেখবো ফয়সার আপন খালি একটা ওয়া করলে বিশ হাজার পনেরো হাজার খরি এক মানুষের আর হাজার হাজার মানুষইরা কিন্তু নুয়াল্লিহি ও নুসলিহি জাহান নাম মোমিনদের রাস্তার বিফরীতে যদি চলেন সাহাবায় কেরামের রাস্তার বিফরীতে চলেন সাহাবায়ামের বুজর বিপরীতে যদি চলেন তাহলে ঠিকানা সুহানি সম্মানিত উপস্থিতি এত আমরা সচেতন এবং সতর্ক হইতেই পরিস্থিতি এই কেন শেষ নয় পরিস্থিতি একটু জটিল হয়ে গেছে আজকে ইসলামর নামে আপনি যত গ্রুপ যত দল দেখা সব আমার আমার থেকে আরো লাম্বা দাড়িয়ে আমাতে গিয়ে আমাদের সুন্দর মহাম্মদা জিন্দাবাদা মুখ করমোর রেখে কইস না আজকেও সৌদি আরবর মিডিল ইস্টার দেশগুলো কোনো আলে মাইলে জিন্দাবাদ নায়ত লাগে না আপনার দেশে না হইলে তেন গুসা করিলেন কিতা আমার নীলায় তুমি একটু অভ্যর্থনা জানাইলে না ওয়াজ করবা ওয়াজ কোনো মানুষ আপনি যদি এক ঘন্টা দুই ঘন্টা ওয়াজ শুনেন জান ওয়াজ মাফিলো দুই তিন ঘন্টা ওয়াজ উনি আলো বাড়িতে গফরবা যে কিতা উনি আইলায় হেসে আয়া কই থাকবো যে কারণ আপনি খালি কাহিনী খালি কইছেন কিন্তু কিছু না তো বাড়ি আলোচনা করা হয়েছে না আপনি কালি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ কইছেন কালে আপনি শুনছেন কিনা ওয়াজ শুনছেন যে একজন মানুষ আসলা ওয়াজ নাম তাই রসুল সাল্লা ইসলাম রোজ আশিক আসলা আশিকের রসুল আসতা প্রান্ত যখন রসদ সাল্লামরুদা ফাইল খালি করলি সুনিয়া কুজেন শুভ একবার চিন্তা করলাম না যে রসদ সাল্লাহিস্লামে সব থেকে রসদ সাল্লাহি সাল্লামে অনুসরণ করতো সব থেকে ভালো আসতা দু একজনের নাম খকা হ্যাঁ ভান্লাহ সারা জিন্দগি তো অল হয়ে বুঝেননি তারপরে এখন রসুল তো এখন দু রসুল যখন নাই রসুলের দাঁতাইডও করলি সম্পর্কে হাদিসও কিছু বর্ণনা হল আছে সহিম কিছু বর্ণনা আছে কিন্তু এই যে কাহিনী যে দাঁত বান্ধি বালাই কোরআন হাদিসের কাহিনী না এটা কোন কিচ্ছা কাহিনী এটা বানাইল কাহিনী আপনি ওয়াজন সিলেটের মৌলি বাজার বিশিষ্ট এরিয়া সব থেকে সিলেটের যেসব এলাকার ওয়াজ মাফিল হয় এর মাঝে তুলনামূলক মৌলি বাজারের সব বেশি ওয়াজ হয় আয়া ওয়াজ হয় আল্লাহ তো শিখ দেয় হয় হরিণ একটা মান্দা আসিল গাছের তোলায় হরিণের একবার চিন্তা করে যে সৌদি আরব কিন্তু হরিণ পাওয়া যায়নি আর উঠসাল আর কিচ্ছু নাই কিন্তু খানিও নাই জঙ্গলও নাই হরিণ কি খাইত কি দা হরিণ থাকবো কিলা হরিন যদি সৌদি আরব নিতে হয় তাহলে সৌদি আরব তো হরিণ নেওয়া দায়িত্ব বাংলাদেশ সুন্দরবন আজ কবি কিচ্ছা কাহিনী শুনলা কইল ব্যক্তি বুজুর্গে থাকতে দেখতে কুরআন আটার বার মুখস্থ করলি সাম জানেননি বড় ফির আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি কোন সাহাবির বাচ্চা তো লাখ অত ভাড়া মুখস্ত করিবার তো বুঝা গেল আব্দুল কাদির জিলানির মা রসুল মহিলা সাহাবি হল তা আর মর্যাদা এক দুই গিয়া আর আব্দুল কাদের কি আটারে ঘর জানিয়েছ এখন আল্লাহ মা উলাই কুম্ভ তোমার ফক থাকি এখন কোরআন কথা রাখতা না আমরা সমাজও আরো কিছু কথা খতামনি আপনার শুনতে রাজি আছেন নি আপনাদের মাত্রা না তো সম্মানিত উপস্থিতি অবস্থা হলো যে রুম বাঁচতে বাঁচতে সম্বলের অবস্থা শেষ শীতের কম্বল সম্বল যদি আপনি রুম বাসা শুরু করি আর রুম থাকবো সব যাইব গিয়া আমরা অবস্থা হলো যে কোনটা ইয়া কোনটা দরতা এর মাঝে আমার বাউন্ডারি দেওয়া আছে সম্মানিত উপস্থিতি যে আমার দেশও ব্যবসা খুব ভালো ব্যবসা জমে এই ব্যবসার নাম হলো কি তাবিজর ব্যবসা তামিলদ ব্যবসা খরচ হইলে আপনার কোনো মাদ্রাসা থেকে ডিগ্রি লাগে না এইখানে আমার খান্দ মুফতি সাহ আছেন একটু আগে আলোচনা করছেন শেখ মনিরুদ্দিন আমার পরে আমার উস্তাদ ডক্টর মোহাম্মদ আবু তাহের তাই আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবা তাইন হাদিসের উপরে অনার্স মাস্টার্স করছেন বাংলাদেশের কই মাদ্রাসাকে দাওরা করছেন আলিয়া মাদ্রাসাকে কামিল ফাঁস করছেন তার কাছ আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবা আরো আলমুলামা হল আশা করি মাহফিলা আসেন মাদ্রাসা ফোরস হয়ে নীলা মানুষ সকল আসেন মাদ্রাসার কোন ক্লাসও আছে নিজে যে ক্লাস অল খাওয়া হয়েছে যে ফেটের পিসেও তাবিজ মাতার পিছল লাগেও তাবিস তারপরে যদি বাচ্চা হয় না তেও তাবিজ ও কোনো ক্লাসও সেখানে হয়নি তাহলে ইকু যদি মাদ্রাসার যদি না হয় তো ই যে ব্যবসা আলেন আইল খান থাকিয়া এই জন্য কিছু মানুষের এত একটু সেই লইলে ফাওয়া দিইবো যে তাবিজ লাগাইলে আরব দেশ আরবর ওলামা হলে তারা আরব দেশে তো তাবিজ ব্যান্ড এখন আরবর দলিল আমরা একটা বক্তব্য দিচ্ছেন সেটা মসলদে আমাদের মাঝে আছে শাহ নাসিদ্দিন আলমানি তার সিলসিলা সাহেয়ার মাঝে সেই বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ মান আল্লা তাবিজ ব্যবহার করলো সে শির করলো যে তাবিজ ব্যবহার করলো সে শির করল আতর সাহ দিয়া তাবিজ আরবিতে এক দুই তিন চার বাংলা একটা লেখলে তো আপনারা বুঝি লাগবা এক দুই তিন চার যখন লেখা হয় আরবিতে লেখা হয় যাতে আপনারা বুঝেন না তারপরে কোনো কোনো তাবিজের লেখা আছে জিব্রাহিল কথা মিকাইলের কথা ইশ্রাফিল কথা আর কোন মুখে আজরাহলের কথা মানে আজরা গুজরাটে কি কাহিন এইসব জিনিস আব্দুল কাদের জিলানির কথা লেখা আছে এক জায়গায় গিয়া দেখলাম শাহজালালের কথা লেখা আমিও গীতা করতাম আমি এলএমএা আন অন্য কোন তাবিজ দেওয়া সুস্পষ্ট শির খারাম এই ব্যাপারে সব আলেমহল একমত স্তাহিদিন বা উচ্চ পর্যায়ের মেখব যে কোরআন ছাড়া এখন এখন যে আর যে বিষয়টা যে কোরআন দেয়া তাবিজ দেওয়া কোরআন দেয়া তাবিজ দেওয়া আলেমা কেন এটাও নিশিদ্ধ এর দা যে কোর আন তাবিজল লাগিয়েছে না রস উল্লি আমি কোর আন লেখিয়া তাবিজ না কোরআন কথা করছেন কোরআন দিয়া যার ফুক করছেন আপনার জিনে দর্শক উফরিয়া দর্শক হাফিজ সাবরে কোরআন তেলাও থুনবার লাগিয়া তেল ফড়া দিওয়া ফানি ফোড়া দেওয়া এটা সালফেসালে তাবেই তারা তাকে প্রমাণিত আছে তেল ফলা ফানি ফোড়া এগুলা ফু দেওয়া যাই আছে রসদ আছে তাই সূরা ফালাক সূরা নাচ কোরআন ফলিয়া ফু দিছেন বদনজর লাগিয়ে ফু দিছেন বদনজর লাগিয়ে এবং যারা ঝাড় ফুক দিব করিয়া ফুক দিয়ে ফয়সা নেওয়া যায় ফয়সা নেওয়া যাই আছে কিন্তু হালাল তরিকায় নিতেই হারান জিনিস দিয়া তাবিজ দিয়া আপনি কোরআন হাতও দিলা ওগুলো টয়লেটে যার তার মোর খন্দার যার ওগুলা থাকে নাফাক অবস্থায় থাকে যে না হলেটর ভিতরে কত যুক্তিতে অজ্ঞা এখন তারা যদিও তাবিজকে তো কোরআন লেখা পাইবায় এখন হাবি হিসাবে ধরিয়া হাটিয়া অপারেশন করিয়া যদি কোন জায়গায় কুরান ওখান আছে দেখি দেখাও চাই আরব দেশে আসেন এই এলাকার আপনি অনেক ব্যক্তি আসেন না যারা মিডিল ব এখন স্বীকার মিডিল কোন আলেমে বা মিডিল কোন জায়গা তাবিজর ব্যবসা আসেনি এটা শুধু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আছে এবং বাংলাদেশের বড় বড় কোন আলেম না। বাংলাদেশের যারা আলেম আছে সে তাবিজ দিন না ইটা খালি ছোট ছোট এরা দিন যাই হোক আপনারা সতর্ক হলাম যে তাবিজ সম্পর্কে আপনারা সতর্ক হওয়া দরকার রসুসালিস্লামে যেটা শির কইসন এটা থেকে আমরা থাকতেইব যেহেতু শির সম্পর্কে মা তাইলো আর একটা মাতা ফ্রেন তো তোলা হইলাই রসুসালাম একটা হাদিস আইসা আশ্রাকা আল্লাহ সারা অন্য নামে শপথ করলো সে শির করলো আমরা দেশে আল্লাহ অন্য নামে শপথ করা হয়নি ও বান্দার তালে বইয়া ও মাটির মরিয়া মাটির তলে যাইমু ও মরা হাটত সইয়া হইয়ার ইা না ও চেয়ার বইয়া খার হন না হজম খাইলো বান্দর হজমার মাথা শপথ করা সুস্পষ্ট হারাম শিরামে আল্লাহ সালা অন্ন নামে শপথ করলো সে শির্ক করলো এতে আপনি যদি হজম করতো এতে খান নামে হচম করতো আল্লা নামে হজম কর্তা নাইলে আল্লাহ সুহান সম্মানিত কথা আল্লাহ সুহান দিকে মানে কি তা করা আমরা এই কেন স্মরণ করি আর আল্লাহরে স্মরণ করি আর আপনি যখন কোন বাথরুমে গিয়া ঢুকেন ঢুকতে সময় এটা দুয়া আছে না এই দোয়া যখন ফরবা খারে যখন বাড়িতে সময় যখন গুফা নাকা খইলা খারে স্মরণ আপনি বাড়িতে বাড়িতে আল্লাহ খাইয়া বাড়াইলা খারে স্মরণ করলা বাড়িতে সময় আপনি যখন ঢুকলা তখন দোয়া ফরিয়া ঢুকলা সালাম খরিয়া ডুকলা খারে স্মরণ করলাম বিসমিল্লা খাইয়া খাইলা খারে স্মরণ করলা এই বিশমিল্লা খাইয়া খাবা হইল কি জিকির টয়লেটে ঢুকা জিকির টয়লেট থাকি বাড়ানি জিকির সময় দোয়া ফোর জিকির আন তেল লগি জিকির নামাজে লগি জিকির রসুল চলাই এইভাবে আমরা জিকির শিকিয়ে দিছই তার জীবনীর মাঝে আমরা এইগুলা কিন্তু আমরা সবে এখানে মিলিয়া গুলা লাইট বন্ধ করিয়া হু হু আল্লাহ আর গানর তালে তালে সুরের তালে তালে জিকির এটা রসুলো করছোন প্রমাণ লাগব না সে যদি খসুলা করছেন তাহলে প্রমাণ দেখাই দাগ খতান দেখাই আপনার আপনি আনা মাতি ডাইরেক্ট রেজিস্টার করে নিবানি লাগতো নাই নি কাগজ চেক করা লাগতো না লাগবো কিনা না কেউ লাগবো আপনি যখন জাগার দলিলপত্র সবটা দেখিয়া তারপরে লইতাস আপনি আমি সেই আর জান্নাত একটা গড় কিনতাম আমরা সেই আর জান্ন একটা জায়গা হইতো কি জিনিস জান্নাব রাখার একটা সিঙ্গল রাখার জায়গার মূল্যই হইলিয়া দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যে সম্পদ আছে তার থেকেও বেশি সুবাহ ও জান্নাতো আপনার চাইরা রাখা গড় হইতা ও জান্নাতো সে আপনার ঢুকতা এই জান্নাতো একটা আপনার এখন থাকার জায়গা হইতো সেইস আসে নি আমলে এটা এইভাবে কিনা রসুল সালাই খৈসুন রসুলে কিনা এই তালিকায় জিকিরই গাইছেননি না এটা আমার অভুক্তিয়া তরিকার জিকির এটা নসবত দিয়া জিকির এটা মজাদ্দি তরিকার জিকির এটা। দুনিয়ার ব্যাপারে আপনি অত চেক করেন দুনিয়ার ব্যাপারে আপনি অত বেশি যাচাই বাছাই করেন আপনি দলিল না বুঝলে আপনি জানেন আমি তো অত বুঝি না লেখাপড়া জানি না আমার কাগজ খান্তা দেহক কাছে এটা ঠিক আছে কিনা না আপনি এই উকিল সাহেব তারপরে তারা সালামও করিয়া তারা ভালা করি বুঝিয়া দুঃখ যাতে আমি লইয়া এসে ঠগা না খাই তাহলে আপনি যদি জান্নাতো চাইতে চান জান্নাতোর বাসস্থান বানাইতে চান জান্নাতো আপনি জায়গা করতে চান তাহলে এই ব্যাপারে আপনার আমার সতর্ক হওয়া দরকার আছে কিনা না আপনি জেসার তরিকায় জিক করলেও আল্লাহ সন্তুষ্টি হ্যাঁ আপনি নিয়া আপনি কাম করাইছেন বেটাই বেশি কাম করছে বাস সব দিন কাটিছে সারাদিন কাম করছে তারপরে আপনি বিচারের বিকেলে পয়সা দিবানা আর আপনি আপনার মালিক রব্বুল আলমিনে সন্তুষ্ট করতা এখানে মহম্মদুরসুল্লাহামের তরিকায় না সালিয়া মহম্মদর তরিকা তরিকায় জিকির করিয়া আপনি আপনার বাপদাদের তরিকায় জিকির করবা আপনি বুজুরগানের দিনের তরিকায় জিকির করবা আর জিকির সন্তুষ্ট করবা কি সন্তুষ্ট করা সম্ভব সম্মানিত উপস্থিত আল্লাহ সুবানের বুঝার তৌফিক দান করব আমরা চেক করার ট্রফিক দাম সুরক্ষা আমরা যেন যাচাই বাছাই করি অন্তভাবে যেন না চলি আমরা দুনিয়ার ষাট বছরের দিন দেখি একটা আমল হরিয়ার এই আমলের মাঝে দেখা যাইব বিশ ত্রিশ বছর গেছে গিয়া আসে হেলায় খেলায় খাটাইয়া আর বাকি রয়েছে সামনে বিশ ত্রিশ বছর এই বিশ ত্রিশ বছর আমল দিয়ে আমরা জান্নাত জায়গা পাইতাম এই যদি জান্নাত যদি আমরা আমল কিনতে গিয়া যদি আমলটা ওই যায় না শিবা আমলটা ওই যায় দিয়ে অগ্রহণযোগ্য আল্লা সুবানও তাল্লাহ কইসেন যারা ইমান আনবো এবং নেক আমল করব তার লাগে জান্নাত আছে আর আল্লা সুবান ও তাল্লাহ কোসছেন যারা খালি আমল হবো তারারে জাহার নাম পদ্ধতি থাকত নয় এটা খালি আমল হইব আর এই আমল ঠিকানা জাহান্নাম আল্লাহ সুবাহ না নাসিবা তাসন নারান হামিয়া মানুষ অনেক কষ্ট করে আমল হরবো অনেক আমল হরতে করতে ক্লান্ত হয়ে তাসনা নারানিয়া তারা জ্বলন্ত আগুনের মাগে নিক্ষোভ রইব কারণ সে তার সেই আমল তার সেই হাজটা মোহাম্মদুরসাল্লাহলামের তরিকায় আসেন না যেভাবে আপনি হামলান চলেন আর হামলান আপনার তরিকায় ঠিক অন্য ভাবে আপনি নামাজ পড়বা আপনি রোজা রাখবা আপনি হজ করবা আপনি জাকাত দিবা আপনি জিকির করবা আপনি তসমিতা আলিল করবা আর এটা যদি মোহাম্মদুরসাল্লাহামের তরিকায় না হয় এটা যদি মোহাম্মদ আমার সেই কোন আলোচনা করছেন আলোচনা শেষে মাহমুদ রসুল্লাহামে একটা জিকির করছেন পাঠ করিয়া জিকির শেষ করছেন মাহবিল শেষ করছেন আমরা নামে দুয়ার বইয়ের মাঝে আছে আর আমরা আখেরে মোনাজাত দিয়া এখন হার তরিকায় আমরা শেষ করতাম হার তরিকায় আমল করতাম মাহমুদ রসুল্লাহ সাল্লা তরিকায়সাল্লাহামের তরিকায় আপনারা আমার মসজিদ শেষ করতে হলে দিয়া খাটিয়া দোয়া করিয়া শেষ করা তরিকা শেষ করতে হইলে আমরা এই দোয়া পাঠার মাধ্যমে আমরা সম্মানিত উপস্থিতি আল্লাহ আমি যেটা খোয়ার সেটা আমল করার তৌফিক দান আমার পরিবারে সেটা আমল করার তৌফিক দান্কা আমরা যারা হুঁছি যে আমরারে যেটা সত্য হচ্ছি যেটা সঠিক হুঁছি সেটারে গ্রহণ করার দান কোন তিক দানের পক্ষ থাকিয়া আর সত্য সঠিক যা কথা হইসে সব আল্লাহ সুবাহা আল্লাহ সুবাহ আমরা এই আওয়ারে বোয়ারে কবুল খরক্কা সম্মানিত উপস্থিতি আমরা সমাজও আরেকটা বিষয় লগিয়া যে আপনি দৃষ্টি আকর্ষণ করতাম সেইয়ার যে আমরা সমাজ কোন মানুষ মারা গেলে মরাবাড়ি মানুষ যখন জানাজা ফরাত আইন মরাবাড়ি খানির আয়োজন করা হয় আপনি তো করা হয়নি অথচ রসুদ সালাইস্লামে মারাবাড়ি খানি ফাটাইবার লাগে কইসদ সাল্লাম কই মরাবাড়ি তারা তিন দিন তারা বাড়ি তারা তো লাখা আমরা সমাজে লেখা হয় অনেক বাড়িতে অনেক এলাকাতে আছেন কীতা করেন ফাটায় আবার অনেক এলাকাত আছেন যে মারাবাড়ি জানাজার যে মানুষগুলো আয়েন মরাবাড়ির মানুষ খাওয়ায় না লাগাবাড়ির মানুষের বা অন্য আয়োজন করিয়া তারা খাওয়ানির আয়োজন করেন আবার কিছু কিছু বাড়িতে আছে যে মারাবাড়ি মানুষ খায় অথচ মরা বাড়ি খাওয়া মরাবাড়ির বাড়ির তারা তারা খানির আয়োজন করা তিন দিন পর্যন্ত তারা সুখ পালন করতো তিন দিন পর্যন্ত আশেপাশের প্রতিবেশীর মানুষে তারা দায়িত্বই লোকি তারাইনো খানি ফাটাইত এটাই লোক সোনাত আর তিন দিন গেল তিন দিন পরে আমরা নি আপনাদের এলাকাত আবার চল্লিশ হাজার নাইকল কুইয়ারিগু দিয়া করলো না এদিন আবার গরু করে খাওয়াইতেই এটা আমরা দেশ একটা শিল্লকও আছে যে দশ আঁত বাবন আর চল্লিশ আত চল্লিশ মূল্লা অথচ মানুষ মারা যাওয়ার পরে যখন কোনো ব্যক্তি মারা যাইব মারা যাওয়ার পরে এই সম্পদের মালিকার ওই ব্যক্তি থাকে না মালিক ওইব খারা সন্তানরা অনেক পরিবার আছে সন্তানরা এতিম হয়ে যায় ছোটো ছোটো বাচ্চারা আছে ও এতিমহলার সম্পদটা কে নিয়ে খাওয়ানি হয় অনেক জায়গাতে তার খানি থাকে না আশেপাশে থাকিয়া মানুষের সান্দা করি নিয়ে তিন দিনের চিন্নি করাইতে ইব না করাইলে ইজ্জত যাইব অথচ আমরা দেখা দরকার কিনা না যে রসুদ সাল্লাম মারা যাওয়ার ফলে তান তিন দিনও চিন্ন হয়েছিল তান সল্লিশ হয়েছিল রসুদাল্লা জীবিত টাকা অবস্থায় তান অনেক সাহাবি মারা গেছেন তান অনেক বিবি মারা গেছেন তার আর তিন দিনের এবং রসুদ সাল্লা তাকা অবস্থায় জীবিততা অবস্থায় আরও মারা গেছেন তার আর তিন দিনও চিন্ন সল্লিশা চিন্ন উদ্বোধন ঘোষণানি এবং রসুল সাল্লু আলাইস্লামর ইেকালের ফলে সাহাবাই কেরাম আবু মক্কর মারা গেছেন অমর মারা গেছেন উসমান মারা গেছেন আলী মারা গেছেন আরো সাহাবাইলে মারা গেছেন অনেক তারা করত আর সেই কাঙ্গালি বুজোর মুসলমান করি ও একটা খানির আয়োজন চালু হয়েছে এটা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ অন্য কোনো জায়গায় গেলেও না আর এখন একটু ধর্মীয় অনুষ্ঠান হয়ে গেছে এখন আইবা ইনাদ খান দিবা খান গুণা হাইয়া দিই বাড়িতে গুসা খান দিয়ে গিয়া আপনার মামসি হুজুরে খানদান খানে লন্ডনের বাড়ি গেলে বেশি খানদান খানে মিডিল বাড়িতে গেলে কম খান দেন খানে বাড়িতে গেলে যাই নে কে যায় তাহলে খান দাও বাপ মারা গেছেন জানো না বাপ মার দিন আসে সামনে দিয়ে আয়োজন করতে হয়নি কারণ হুজুরের ফেটাবিস বেশি তো আর হুজুরের যেটার লাগে আপনার আপনার আমরা হুজুরের তিন হাজার টাকা বেতন দিয়ে রাখি দিলা হুজুরের সংসার সত্য কিলা আপনার সংসারে লাগে দশ হাজার টাকা আর হুজুর লেগে পাঁচ হাজার টাকা বেতন তো এরিয়া তো হুজুরের বেতন লেগে বেশি থেকে আট টাকা সংসার কিলা তে হুজুরের তো কিছু কামাইতেই বলি আপনি ফাইল খাইয়া রুজি করা তো হুজুরের কিছু রুজি করার দরকার আছে এতে আমরা এই বিষয়গুলা খেয়াল রাখবা আল্লাহ সুবান এই আওয়ারে বোয়ের খবর করুক এইখানে সত্য সঠিক যেটা শুনছি সেটার গ্রহণ করার তৌফিক দান করা আল্লাহ সুবাহ হিসাবে জানার এবং সেটার গ্রহণ করার তৌফিক দান করা মিথ্যার মিথ্যা হিসাবে জানার সেটা বর্জন করার তৌফিক দান করা আল্লাহ সুহানীয় যারা মারা গেছেন তারা মাফ করে দেবেন আমরা যারা জীবিত আছি পরিচালিত কা আমরা অনেকাই অসুস্থ আছে নাহ্লা তারা তুমি সুস্থতা দান করো অনেক ঋণগ্রস্ত তুমি ঋণ মুক্ত করে আল্লাহ আমাদেরকে সুস্থ সিনদেরে রওআব মুক্ত করি দাও আল্লাহ আমরা এই আواره পারে কবুল করো আমরা সন্তান কুলারে দিনদার বানাও আল্লাহ আমরা ইলম বরকত দান করো আমল বরকত দান করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওকিন আযাবান্নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা লা তুযিকুলুবা না বাদ আযহদাইতানা ওয়া হাবলানা মিন লাদিনকা রাহমাইন্নাকা আনতাল হাক্ক